জামা আলোসানজামাত আকিদার বর্ণনা যা বাংলা ভাষা ইমাম তহাবির আকিদার নামে বিখ্যাত সেই গ্রন্থটির একটি অংশ যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়ানুকনু বি আমরা কেয়ামতের আলাম ইমান রাখি খুরুজিদ্দা জিয়াল বের বের ওয়া নজরুল আকাশ থেকে অবতরণ করা এরপর আমরা ইমান রাখি এর এরপর তিনি অন্যান্য আলমদার গতফর বা আমরা বলছিলাম যে দাজ্জাল বের হবে এবং দাজজালের বিষয়টি আমরা আলোচনা করেছি এবং বলেছিলাম যে দাজ্জাল ইবনো সৈয়াদ এবং সে জাস্তা সার হাদিসের বর্ণিত সেই লোকটি এর মধ্যে শাহবাখের মধ্যে মতভেদ ছিল এবং এখনও আছে এবং এর মধ্যে অনেকেই বলবেন যে একই লোক কেউ বলছেন যে একই লোক না ভিন্ন ভিন্ন লোক বরং ইবনা সাইয়াদ দার্জালদের মধ্যে একজন দার্জাল আর এর জাস্ট কোনো বাধা আছে সে সেখান থেকে ছাড়া পাওয়ার পরে সারা পৃথিবী সে প্রদক্ষিণ করবে যেটা সে বলেছে সেটা এ ব্যাপারে আমরা কোন সিদ্ধান্ত যাচ্ছি না এটাই অধিকাংশ বর্ণনা থেকে ছিল ছিল না এটাই তো কোন সন্দেহ নেই আবার যখন যদি আসে যারা বলে পালিয়ে গেছে সে গেছে আবার সে আসবে তখন সে তখন সে দরজাল হিসাবে দেখা দিবে এটা অনেকেই মনে করে থাকেন তো কিন্তু সে বিশুদ্ধ মতে সে দরজাল সে দরজাল না এই কারণ জমিনের বুকে ওই সময় থেকে আইসফর্যন্ত রসুল্লাহ সাল্লা মানে বলেছেন যে কেউ এক বছর পরে কেউ জীবিত থাকবে না সেই জন্য আমরা বলতে পারি যে সেই ইবনে সাইয়াদ নয় পর যে যাকে দেখেছেন যাকে তামিম দেখেছেন তিনি দজ্জাল হতে পারেন বলে অনেকে মনে করেছেন তারপরেও দাজজালের আমরা বলবো যে এসবই সম্ভাবনাময় বিশেষ করে হাদিস যেহেতু আসছে আমরা কোনটাকে অস্বীকার করছি না তামিম উদ্দারি হাদিজ যেহেতু সহিদ মুসলিম বর্ণিত হয়েছে যেটা সেটাও হতে পারে আবার দার্জাল ও আবার সে আসতে পারে এটা হতে পারে কিন্তু আমরা বলি দার্জাল থেকে বের হবে আলোচনা করতে চাচ্ছি ইয়ুজাল মিনজিহাদ মাসে পূর্ব দিক থেকে দার্জাল বের হবে খোরাসান থেকে এবং সে ইস্পাহানের ইহুদিদের অন্তর্ভুক্ত থাকতে ইস্পাহান ইরানের একটি জায়গা নাম ইস্পাহান সেখানকার ইহুদিদের বংশধর থেকে হবে এখন দুইটি জিনিস একটি হচ্ছে খোরাসান কাকে বলে খোরাসান সাধারণত তখনকার সময় আরবরা খোরাসান বলতে একটা বিরাট এলাকাকে নিয়ে খোরাসান বুঝতে একটা নিশাপুর, হিরাত মার্ব বলক এই আশেপাশের যত এই আমুদেরিয়ার আশেপাশের যতগুলো যতগুলো সিন সাগর আর কি চীন সাগরের আশেপাশে যতগুলো নদী আছে অতগুলো অতগুলো যতগুলো জনপদ আছে সবগুলিকে একসাথে তারা খোরাসান বলতো এই খোরাসান বর্তমানে ইরান এবং আফগানিস্তানের মাঝখানে বিভিন্ন জায়গা এলাকা জুড়ে আছে এবং সাথে সাথে সে এলাকার সাথে জড়িত আছে জড়িত আছে উজবেকিস্তান বা রাশিয়ার বিভিন্ন এলাকাও তার সাথে জড়িত এই পুরো এলাকাটাকে খোরাসান বলা হয় পূর্ব দিক থেকে বের হবে এটাই হচ্ছে বিশুদ্ধ মত অর্থাৎ পুরো এলাকা সে খোরাসান থেকে বের হবে এবং বের হবে এবং সে হবে ইস্পাহানের ইহুদিদের বংশধর বর্তমানে স্পাহানে ইহুদিরা বাস করে এখনো ইরানের ইস্পাহানে ইহুদিরা বাস করে সেখান সেখানকার বংশধর হবে पर से सारा दुनिया कर सारा दुनिया जातरुकुबाल इलादाखलाह एम जगह नाई जेखान से प्रवेश करा तो मक्का उदी से प्रवेश करते पार কারণ তারা পাহাড়া পূর্বর্তী বন্ধিত রসোল্লা সব শেষে বললেন পূব দিকে সে পূব দিকে হবে সেই পূব দিকে হবে বক্কর থেকে বন্ধিত আসারস্লা আমাদেরকে বলেছেন আদিয়াল বিল্লা ইক আবাকা জমান থেকে বর্ণিত তিনি বল্লু সাল্লাহ আসাম বলেছেন দার্জাল বের হবে পূর্ব দিকের এক জমিন থেকে এক এলাকা থেকে যে এলাকাকে খোরাসান নামে সবাই চীন অর্থাৎ খোরাসানের প্রসিদ্ধ এলাকা থেকে এবং তিনি যে হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি সনদ বিশুদ্ধ বিশুদ্ধ বর্ণায় দেখা যাচ্ছে যে খোরাসান নামক এলাকা থেকে সে বের হবে তো খোরাসান যদি বের হয় এর অর্থ হচ্ছে আমরা বুঝতে পারি সহজে যে দার্জাল ইহুদিদের থেকে হবে ইহুদী যেহেতু অন্য বর্ণা আসছে उद्देश्य प्रचुर परिहुदी सा स्पष्ट हल्के दृढ़ी पूर्व दिक्कत সে বের হবে আর দ্বিতীয় যে দৃঢ়ভাবে বলতে পারে সে হচ্ছে ইস্পাহান থেকে সে হবে আর তৃতীয় যে দিকটি স্পষ্টভাবে বলতে পারে সেটা হচ্ছে সে ইহুদিয়া একটা সেখানকার একটা এলাকা থাকবে সে এলাকা থেকে সে হবে এবং তার অনুসারে ইহুদি হবে এগুলি আমরা দৃঢ়ভাবে বলতে পারি সহ হাদিসের আলোকে আরও হাদিস হাদিসের স্পষ্ট ভাষ্য থেকে আমরা বুঝতে পারি দা জাল মক্কায় মদিনায় প্রবেশ করবে না মক্কা মধ্যে প্রবেশ করা জন্য হারাম ঘোষণা করা হয়েছে পরিভ্রজন করব ফালা আদারে তাইলা চল্লিশ দিনে আমি সারা সারা দুনিয়ার যত জনপ্রদা সবগুলোকে আমি আমি সবগুলো আমি আমার করায়ত্ত করবো গায়েরা মক্কা ও তয়বাত মক্কা এবং তয়বাতে আমি ঢুকতে পারব না কেন দুইটা আমার জন্য হারাম করা হয়েছে কারণ যখনই আমি ঢুকতে চেষ্টা করো ফের তারা আমাকে পাধা দিবে এবং সেখানে আমি ঢুকতে পারব না এই জন্য বোঝা যাচ্ছে যে সে কয়েকটি মসজিদে সে প্রবেশ করতে পারবে মক্কা মদিনা এই মসজিদে এলাকায় সে প্রবেশ করতে পারবে না কেউ কেউ বলেছেন যে সে প্রবেশ করতে পারবে না এবং মসজিদ প্রবেশ করতে পারবে না এটাও কেউ কেউ বলেছেন ইমাম আহমদ বর্ণনা করেন দেব ডুমাইয়াল আজদি থেকে তিনি বলেন আনা জাহাবত আনাসার ইজুল সাহিন্ন নবী সাল্লাই আমি এবং আমার সাথে আমাদেরকে হাদিস বলুন তখন তিনি হাদিস বললেন সে হাদিসের মধ্যে যে কথাটি বলেন সেটা হচ্ছে দুনিয়ায় থাকবে যেখানে যাওয়ার সেখানে সে যাবে ওলা ইয়কর আর মাসাই তবে সেই মসজিদে যাবে না মসজিদুল হারা মসজিদুল মদিনা মসজিদুল তুর মসজিদুল আকসাহ এই চার মসজিদে যাওয়ার তার যেতে পার সক্ষম হবে না ইহাদৃষ্টি আহমদ বর্ণনা করেছেন তবে হাদিসটি আহ হাদিস বিশুদ্ধ বলে হাইস আমি বলেছেন সেই জন্য আরবে নাজিদ এলাকা এটা হচ্ছে মক্কা এবং এসেছে তার অতিরিক্ত দুইটি বর্ণা এখানে আমরা পাইলাম যে সে আল কুদ্সে প্রবেশ করতে পারবে না আর তিন নম্বর চার নম্বর যে মসজিদ মসজিদের টুর যেখানে আহ মিশরের টুরে সিনা সিনাই পর্বতের এলাকায় যে মসজিদ সেখানে সে প্রবেশ করতে পারবে না সে এলাকাও প্রবেশ করবে না সোল্লা সাল্লা বর্ণায় আছে লোকটি কোন কোন কোনো বর্ণায় আসতে লোকটি মুসিহদাল মুসিউদ্দা জল প্রবেশ করতে পারবে না সেটা বলেছে অথচ এক লোক মুসিহদ্দালকে দেখেছে মক্কামুদিনা এলাকায় সেটা কখনো বর্ণায় আসছে একটা সামঞ্জস্য দেওয়া হয় তাকে সাধারণত এটা যখন সে দার্জিয়াল হিসাবে তখন সে ঢুকতে পারবে না এর আগে যদি সে ঢুকে থাকে যদি হয় অন্য কেউ হয় যাকে কোনো বর্ণনা দেখা গেছে যে দেখা গেছে সেটা হলো আগের ঘটনা পরবর্তী সে আর প্রবেশ করতে পারবে না এটাই বিশুদ্ধ মত দার্জিয়ালের অনুসারে কারা হবে বিশুদ্ধ হাদী যারা দেখা যায় দার্জিয়াল অনুসারী হবে প্রথমত ইহুদিরা হবে দ্বিতীয়ত অনারবরা হবে তৃতীয়ত তুর্ক হবে তুর্ক বলতে বুঝে এসে তুরস্কের বর্তমান মুসলিম শাসক হবে শাসকরা বা মুসলিম যে জনগোষ্ঠী তারা নয় বরং তুর্ক বলতে সাধারণত এক আরবরা সাল্লাহাম বিভিন্ন হাতে যদি আমরা বিশ্লেষণ করি বুঝতে পারি যে তুর্ক বলতে যারাই ইয়াফেসের বংশধর এবং যারা সাদা চামড়ার অধিকারী এরা বিরাট এক ধরনের লোক তারা বেশিরভাগই ইউরোপে বাস করে বা চীনের এলাকায় বিভিন্ন এলাকা বিভিন্ন মঙ্গোলীয় এলাকায় বাস করে অথবা ইউরোপের বিভিন্ন অংশে বাস করে তারাই তুর্ক বলে সোল্লাহসাল্লাম আজমেদি তাদেরকে খেতাব করেছেন যে এরা এরা হবে দার্জাল অনুসারী এবং তাদের সাথে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মানুষ সারা বিশ্বের বিভিন্ন ধরনের মানুষ তাদের অনুসারী হবে সেটা হতে পারে বিভিন্ন রঙের অর্থাৎ তার সাদা চামড়া বিষ্ট কালো চামড়া সব ধরনের মানুষের তার থাকবে তবে তাদের একটা ব্যাপক পরিস্থিতি হবে এরকম গাল এবং গাল নিসা বেশিরভাগই তারা মূর্খ এবং তারা মহিলা মহিলারা তার অনুসারী হবে এবং মূর্খরা তার অনুসারী হবে ইমাম মুসলিম আনাসবিন মালিকরাধীনতা বর্ণিত করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যেহুদি ইহুদিরা ইস্পাহানের ইহুদিরা সপ্তাহের হাজার ইহুদী তাদের মাথার উপরে মাথার উপরে ঝান্ডা থাকবে অর্থাৎ আমাদের উপরে তাদের টুপি থাকবে পরিচিতিমূলক কাপড় থাকবে যেটা দেখতে স্পষ্ট বোঝা যাবে অনেকটা হেলমেটের মতো হেলমেট থাকবে তারা দার্জিয়ালের অনুসরণ করবে দ্বারা দার্জিয়াল অনুসরণ করবে আহ আসছে যে তাদের মাথার উপরে টুফির মতো থাকবে অর্থাৎ যে টুপিটা আমাদের দেশে বলা হয় ক্যাপ ক্যাপের মতো থাকবে তারা এই দার্জালের অনুসরণ করবে আবকা যেমন হাদিসে স্পষ্ট আছে যে সেখানে বলা হয়েছে ইয়েত কম কানুহ আল মজানুল মত রাখা যে অনেকটা তাদের ঢালের মতো থাকবে তাদের মাথার উপরে যে তাদের তাদের ঢালের মতো অর্থাৎ সেরকম ঢালের মতো তাদের চেহারা হবে এরকম লোকেরাই অনুসরণ করবে দ্যালের দ্যাল অনুসরণ করবে চীনা লোকরা হতে পারে চীনের চীনাদের মতো এরকম চেহারা বিশিষ্ট লোকেরাই অনুসরণ করবে দ্য এখানে যারা কাশির বলেন যে এখানে তুর্ক বলতে যাদেরকে বোঝানো হয়েছে তারা হচ্ছে দার অনুসারী হবে हो आ आ के से बच्चे अनुरूप भाव दर्जारी बरदुल आज एम ऑनारव बुले विशेषकर पूर्व दिक्थ एम खोरसान पूर्व दिक्कत एलिका ता दर्जर अनुसार ही तरा बसिभागे मूर्ख बसिभाग मूर्ख महिला एरा सब बसिभाग दर्जारी পিতামাতা কে জীবিত করি তাহলে তুমি কি সাক্ষ্য দিবে যে আমি তোমার রব ভাই অকুল নাম তখন বেদুইন বলে ফেলবে হ্যাঁ শেতানি দুইজন তো আর পিতা মাতার সুরতে আসবে দুই শয়তান শয়তান বলবে যে তার উদ্দেশ্য সাধন করবে এবং শান্ত শরা জিনা তার কথা শুনে চলবে তাহলে বোঝা গেল জিনরাও তার একটা খারাপ জিনগুলো সবই তার অনুসারী হবে মহিলাদের ব্যাপারে বিভিন্ন বর্ণায় আসছে তারা বেদ থেকে থেকে বেশি পরিমাণ তার দ্বারা প্রভাবিত হবে কারণ তাদের মধ্যে মূর্খতা বেশি থাকবে আসে তিনি বলেন রসুল বলেছেন ইয়নজুল দজ্জাল ফিহাদ ইসা যে মারাকনা একটা জায়গার নাম মদিনা সেখানে বলছেন যে দাজ্জাল দাজজাল দাজ্জাল এখানে নাজিল হবে এখানে অবস্থান করবে অবস্থান করে আবা এমনকি কোন লোক এমন হবে যার ঘরে যাবে যাইয়া তার স্ত্রী তার বন্ধুকে তার মেয়েকে বোন কে সবগুলিকে সে মা কে সে বেঁধে রাখবে যাতে করে যাতে করে দিকে বের না হয় অর্থাৎ মদিনাবাসীরা কষ্ট করবে সে সময় দার্জালের ফেতনা থেকে দার্জালের কাছে মেয়েরা বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে তখন তাকে বেঁধে রাখবে তারা দার্জিল মদিনাবাসী যে অবস্থা হয় অর্থাৎ অন্য এলাকাতে অবস্থা আরো খারাপ হবে সেখান থেকেও দলে দলে মেয়েরা তার অনুসারী হবে এবং মেয়েদেরও মেয়েরাই তার ফেতনার বড় কারণ হবে এবং তারাই তাদেরকে সে ব্যবহার করবে ফেতনার জন্য যুবকদেরকে নষ্ট করার জন্য ব্যবহার করবে দার্জিয়ালের ফেতনা সম্পর্কে আমরা কিছু বলি দার্জিয়ালের ফেতনা সম্পর্কে রসুল্লা সাল্লাম বলেছেন যে কেয়ামতের কেয়ামতের কেয়ামতের আগ পর্যন্ত এরছে বড় ফেতনা আর হতে পারে না অর্থাৎ কেয়ামতের আগ পর্যন্ত সবচেয়ে বড় ফেতনা হচ্ছে দার্জিয়ালের ফেতনা কারণ তার কাছে এমন এমন কিছু অলৌকিক জিনিস থাকবে যা দেখে মানুষের মাথা ঘুরে যাবে এবং তার আকলমা আকল বিবেকবান যারা বিবেকবানদের বিবেক নষ্ট হয়ে যাবে এবং তারা তার কথা মনে তাকে সত্য মনে করবে অথচ মিথ্যাবাদী এই জন্য কোনো কোনো বর্ণার্স তার সাথে জান্নাত থাকবে অর্থাৎ বাগান ফুল বাগান থাকবে এবং দেখতে জান্নাত সুন্দর হুর পরে দেখা দেখতে পাবে মানুষ দূর থেকে সেখানে আগুন থাকবে সেখানে তার জান্নাত হবে আগুন মূলত তা এবং তার আগুন হবে মূলত জান্নাত অর্থাৎ মানুষ ভিতরে ঢুকার পরে বুঝতে পারবে আগে বুঝতে পারবে না অর্থাৎ এইভাবে তার অবস্থা থাকবে সেই মানুষকে বোকা বানাবে ও আন্নামুল মা তার সাথে এ পানির নাহার জারি থাকবে এবং রুটির পাহাড় চলতে থাকবে এবং সে আকাশকে বলবে পানি দাও আকার বৃষ্টি বৃষ্টি দেবে জমিনকে বলবো এখনই ফল দাও ফল উঠে জমিন থেকে জমিন যত সম্পদ সব তার পিছিয়ে পিছিয়ে চলতে থাকবে এবং সে খুব দ্রুত দুনিয়া সফর করে যাবে যেমন যেভাবে বৃষ্টি আকাশের ম্যাঘকে যেভাবে টেনে নিয়ে বেড়ায় এভাবে সারা দুনিয়া সফর করে যাবে এফরে বিভিন্ন হাদিস আসে রসুল্লাহ বলেছেন মুসলিম বর্ণাকার হজাইফে ইমান রাজিয়াল থেকে তিনি বলেন থেকে বর্ণাকার রসুল্লাহ বলেছেন দাজু আল আইন বাম বাম ইয়ে হবে কানা হবে জাফালু স্যার তার চুল জাফালু চুল হবে বেশি চুল হবে বিশিষ্ট লোক হবে মা হু জান্নাত থাকবে তার জান্নাত এবং নার থাকবে আহ নার হু জানা ও জান্নাত নার তার জান্নাত হবে আসলে আগুন আর আগুন তার রব বলে স্বীকার করবে এবং সে বলেন রসুল্লাহ বলেছেন কি নাহার থাকবে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তার সাথে দুইটি নাহার থাকবে যে প্রবাহিত হতে থাকবে একটি চক্ষু দেখতে পাবে সরাসরি যে এখানে সাদা পানি থাকবে অনবর্ত জ্বলে যাচ্ছে কেউ যদি কোন তার এই অবস্থা পায় অর্থাৎ তাকে যাহান দেখতে পায় তার দুটি নাহার দেখতে পায় সেজন্য ওই जान वी नहरे नाहर प्रवेश कर आगुन आज এবং চোখ বন্ধ করে সেখানে যেন প্রবেশ করে তার মাথা মাথা ঝুঁকিয়ে প্রবেশ করে যা দেখ না দেখে সেখানে প্রবেশ করলে সেখানে সে পাবে পানি সেখানে ঠান্ডা পানি পাবে অর্থাৎ সে উল্টাটা করবে সে যেখানে আগুন সেটা আসলে পানি তার পানিটা আসলে আগুন কিন্তু যে ব্যক্তি ইমানদার রসুল আসলাম তাকে বললেন সে যেন চোখ বন্ধ করে মাথা ঝুঁকিয়ে সেখানে ঢুকে যায় যেখানে আগুন আছে অর্থাৎ ইমান রেখে ইমান ঠিক রেখে সে ইমান ঠিক রেখা কারণ তাকে জাহার নামে দেওয়া হচ্ছে দিবে জাহার নামে অথচ সেটা হচ্ছে সত্যিকার অর্থে জান্নাত কতদিন সে জমিনের বুকে থাকবে কল আর বাউ না রসুল্লা বলেন চল্লিশ দিন থাকবে একদিন হবে এক বছরের মত একদিন হবে এক মাসের মতো হবে পৃথিবীর অবস্থার পরিবর্তন হবে সেখানে একটা দিন অনেক লম্বা সময় নিবে তারপর আটটা দিন এক মাসের মত হবে আটটা দিন এক জুমার মতো হবে এক সপ্তাহের মতো হবে আরেকটা দিন সাধারণ দিনের বাকি দিনগুলো সাধারণ দিনের মত হবে এটাই আমাদের ঘোষণা দিয়েছেন তখন কত দ্রুত সফর করবে তখন রসুল্লাহাম বললেন কালগাই বাতাসেনে নিয়ে সেভাবে সে সারা দুনিয়া সফর করে বেড়াবে হমুন আবিহি সে কোন জাতির কাছে আসবে আসে বলবে যে আস আমাকে আমার উপরে ইমান আনো আমাকে রব মানো বলবে ও ইস্তজি বুন তার কথা শুনবে চারণ ভূমির মধ্যে সে ব্যস্ততা ব্যাপক প্রশস্ততা আনবে এবং তাদের যে সমস্ত প্রাণী আছে দুধ প্রচুর পরিমাণে বললে সেটা প্রবাহিত হবে অর্থাৎ দুধ পাবে তারা বেশি এভাবে সে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে তাদেরকে প্রতারিত করবে এই কথা আদি সে রসুল্লাহম বলে দিয়েছেন তারপর তিনি বলেছেন যে আরেকটা জাতির কাছে আসবে ভাইয়া দুর ও তাদের তাদেরকে বলবো আসো আমাকে রবিষয়ে মানো ভাইয়া রুদ্দিন আলিয়া কালো তারা তারপর ছাড়িয়ে দেবো কালো কখনো তোমাকে র মানবো না ভাইয়া সরম তাদের থেকে ফিরে যাবে তারা কিছুই পাবে না এবং তারা পাবে সবকিছু বিনষ্ট হয়ে গেছে তাদের সবকিছু এবং সে তাদেরকে জমিনকে বলবে যে আমার সাথে সমস্ত এই এলাকার সমস্ত খনি বেরিয়ে চলে আস সমস্ত খনি তার পিছনে কাইয়া আইসি বিনাহার যেভাবে মধু মধুমক্ষীকে তা মিরানীর পিছিয়ে ছুটে সেভাবে সমস্ত সম্পদ সে নিয়ে যাবে সুমান মুমতালি আন শাহ ফয়াদু বি তারপর সে এক লোককে ডাকবে ডাকে তাকে এক যুবককে ডেকে তাকে যুবক ইমানে পরিপূর্ণ থাকবে তাকে করবে তার উদ্দেশ্য হবে তাকে শেষ করে দেওয়া জিয়া তারপর তাকে বলবে ডাকবে যে আস আমার পর ইমানো কিন্তু সে খুশি হবে খুশ এবং সে আল্লাহ বলতে থাকবে তার চেহারা আলো উদ্ভাসিত হবে সে বলবে যে না তোমাকে আমি আগের থেকেও আমি বুঝতে পারছি তুমি দজ্জাল মাসিহ দজ্জালটা আমি বুঝতে পারছি তারপর সে তাকে রব মানতে অস্বীকার করবে ইনশাআল্লাহ এই ঘটনাটির বিস্তারিত বর্ণনা আমরা পরবর্তী পর্বে দেবো ততক্ষণ আল্লাহ তালা সুস্থ রাখুন ও আখরান আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক